এবং নবী সালামের অসংখ্য ওয়ালা এবং বার ব্যাপারে নির্দেশনা এসেছে আল্লাহ এর দশ নম্বর আয়াত কারিমা বলছেন বাইনা একজন আরেকজনের ভাই বাই তোমাদের মাঝে যদি কোন সমস্যা হয় বাইদের মাঝে তোমরা এসলাস করে নাও সঞ্চোধন করে নাও তাহলে এখানে বেলা সম্পর্ক ওয়ালার সম্পর্ক হবে আল্লাহ আল্লাহকে স্পষ্ট করে দিচ্ছেন মুমিনে মুমিনে এক মোমিন আরেকের সাথে ওয়ালার সম্পর্ক নষ্ট হবে না একজন হাত বুকে বাতে একজন নাবির নিচে বাদে কিন্তু দুইজনের মোমিন এটার কারণে তো ইমান যায়নি এখানে ওয়ালার ক্ষেত্রে বিন্দু মাত্র হতে পারবে না একজন আমিনে বলছে একজন কিন্তু ওয়ালার ক্ষেত্রে এরকম দুইটা তিনটা মাসা মত থাকতে পারে এটা থাকা স্বাভাবিক এটার কারণে কোনদিন ওয়ালা বিচ্ছিন্ন হবে না বাড়া হবে না এটার কারণে যদি বাড়া হয় সমস্যা তৈরি হবে যদি কারোরক থাকে আঁকিদার বেদা থাকে তাহলে কোন অবস্থায় তার সাথে সম্পর্ক রাখা ওয়ালা করা যাবে না বাড়া করতেই হবে ফরস আল্লাহ তারা সবচেয়ে বেশি মহক্বল বন্ধুত্ব গভীর সম্পর্ক হবে এক নম্বরে আল্লাহর আলমিনের সাথে পরে হবে আল্লা আলামের সাথে হবে নির্দেশনা যে ইমানদারের সলাত قائم করে জাকাত আদায় করে আল্লা অনুগত থাকে বিনীত থাকে বুঝে শুনে আল্লাহর হুকুমের সামনে নত থাকে না রা থাকে না অনুগত থাকে না তাদের সাথে ওয়ালা হবে না আল্লাহ বলছেন আল্লাহ এবং রাসুলের সাথে ওয়ালা কোন শর্ত নাই থাকতেই হবে ইমানদারের সাথে ওয়ালার ক্ষেত্রে তাহলে তার সাথে ওয়ালা হবে না ওয়ালা হবে না আর যারা এরকম আল্লাহর সাথে রাসুলের সাথে ইমানদারদের সাথে ওয়ালা করে আল্লাহ বলছেন এরা হলো সাতান্ন নম্বর আয় বলছেন আল্লাহ আল্লাহর আলমিন হলে অর্থাৎ সম্পর্কটা হবে আল্লাহ রবিনের সাথে আল্লাপ আল্লাহ সূত্র আল্লাহর সাথে ইম্যানদারের ওয়ালা ওয়ালা হল এক নম্বরে আল্লাহর সাথে সুতরাং যার সাথে আল্লাহ সম্পর্ক যত বেশি আমার সাথে ওয়ালা হবে তার বেশি যার সাথে আল্লাহ সম্পর্ক কম আমার সাথে কাফের সাথে মোনাবিকের সাথে যদি আমার ওয়ালা হয় হাসল হবে তাদের সাথে আল্লাহ সরাসরি কোরআন কালেমে বলছেন ইহুদিদের সাথে ওয়ালা করা যাবে না যদি করো আল্লাহ বাদ হুম আউলিয়া ও বাদ ইহুদিন আচারালা একজন আরেকজনের ওয়ালি একজনের সাথে একজনের ওয়ালা হবে কিন্তু ইমানদারের সাথে ইহুদি ইমানদারের সাথে যদি কারো ওয়ালা যদি ইহুদির সাথে হয় নাসার সাথে হয় তাহলে ওই মুমিন ইহুদির অন্তর্ভুক্ত হবে নাসার অন্তর্ভুক্ত হবে খুবই জরুরি বিষয় যদি ইহুদের সাথে আমার ওয়ালা হয় নাসারার সাথে ওয়ালা হয় তাহলে ওই ইহুদিন অন্তর্ভুক্ত হয়ে যাবে الله সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে এর একটি আয়াত বলা হলো লা ইয়াতাকিদুল মুমিনুনা আল কাফirina আউলিয়া আমিনতু লিল মুমিনিন এর মানে মুমিন কখনো অন্য মুমিনকে বাদ দিয়ে কোনো কাফিরের সাথে ওয়ালা হতে পারে না যদি হয় আল্লাহু আকবার তাহলে আল্লাহ হিফি সাই আল্লাহর সাথে তার কোন সম্পর্কি আল্লাহর সাথে তার বাড়া হয়ে যাবে কাপের সাথে ওয়ালা করলে আল্লাহর সাথে বাড়া হয়ে যাবে কাবের সাথে ওয়ালা করলে আল্লা থাকবে না দুটা একসাথে থাকবে না কারণ আল্লাহ ছাপানিস্তান আল্লাহর ইমান আনতে হইলে তবুতের সাথে ভালা করতে হবে তর্বুতের সাথে সম্পর্ক রাখা যাবে না একসাথে আল্লাহর সাথেও ওয়ালা তের সাথেও হবে না তর্বতের সাথে যদি বাড়া হয় আল্লাহর সাথে ওয়ালা হবে আল্লাহর সাথে দুটা দিক ইলাহা সমস্ত রকমের মাহবুত বাতিল মাবুদ যা আছে সবার সাথে আমার বাড়া আল্লাহ আল্লাহর সাথে শুধুমাত্র আমার ওয়ালা এখানে এই কালিমার মূল কথাই হল যে ওয়ালা হবে আল্লাহর সাথে আর আল্লাহকে যারা মেনে জমিনে তাদের সাথে। হবে আল্লাহ ছাড়া মাহবুদ এবং ওই মাবুদের এর অনুসারী যারা তাদের সাথেও আমার বাড়া তাদের সাথে আমার ওয়ালা হবে না এই ওয়ালা বাড়ার সূত্র নীতিমালা হবে লাইল্লাহ দিয়ে ইল্লাল্লাহ। না। জন্য আল্লাহ রসুল সালাম বলছেন কোন মানুষ যদি মুশরিকের দেশে বসবাস করে ওয়া সনাই মহারাজা ওই মুসরিকের দেশে বসবাস করার কারণে যদি নববর্ষের উৎসব পালন করে নবান্ন উৎসবদের বিভিন্ন উৎসব পালন করে সেও পালন করা শুরু করে দিছে মসরিকেরা থার্টি ফার্স্ট নাইট করে সেও থার্টি নাইট পালন করা শুরু করে দিছে মশরিকেরা বার্থডে পালন করে সেও বার্থডে পালন করে মুশরিকেরা ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে সেও পালন করা শুরু করে দিচ্ছে মসরিকেরা নববর্ষের উৎসবদের যত উৎসব আল্লাহ রসুল বলেন তার হাসর হবে ওই সকল মুশ্রিকদের সাথে কেয়ামতের ময়দানে ওই মুশ্রিকদের সাথে তার হাসর হবে কেন সেই মুশ্রিকদের সাথে ওয়ালা করে ফেলছে তাহলে ওয়ালা হবে তার সাথে হাসর হবে তার সাথে তাহলে ওয়ালা ইমানের গভীরতম একটি বিষয় আমরা বুঝলাম ওয়ালা বাড়ার গুরুত্ব ইসলামে অপরে